TV Bangla Manobotar Samadhan يا ربي سمائي مدع عرفت الله يا رب كل وحو وحو حياتي السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله الحمد لله والسلام على رسول الله وعلى اله وصحبه وما জা কেউ আল্লাহাক রবুল আলমিন মানুষ করেছেন সুতরাং তিনিও মাটি থেকে তৈরি নূর থেকে নয় আমাদের তফসির হবে রুমের আয়াত নম্বর ২০ থেকে মহান আল্লাহ এই আয়াত এবং এরপরে কয়েকটি আয়াতে তার পৃথিবীতে সৃষ্টি করা কয়েকটি নিদর্শনের কথা উল্লেখ করেছেন সৃষ্টিগত নিদর্শন আয়াত আরবিতে আয়াত বলা হয় এগুলির মানে হচ্ছে যে যেগুলি দেখে যেগুলি সম্পর্কে গবেষণা করে চিন্তাশীল হয়ে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আল্লাহর ওয়াহদানিয়াতে একত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয় আয়াতে কৌনিয়া বলা হয় এগুলো সৃষ্টিগত আয়াত আর আয়াতে সের আয়া মানে আল্লাহ পাকের শরীয়তের বিধানের আয়াত সেগুলি কোরআনে কেরিমের আয়াত যেগুলি তফসির আমরা করছি যেগুলি পড়ে যেগুলি অর্থ বুঝে যেগুলি গভীরভাবে চিন্তা করে কোরআনের উপর তদব্বর করে আফালায়ুন কোরআন কোরআন নিয়ে গৌরফিক্র চিন্তাশীল হয়ে হৃদায়ত পাওয়া যায় সঠিক রাস্তা পাওয়া যায় সৃষ্টিগত আয়াত দিয়েও আল্লাহকে চেনা যায় আর শরীয়তগত আয়াত দিয়েও আল্লাহ পাক রব্বুল আলমিনকে চেনা যায় তার দিনকে জানা যায় আল্লাহ পাক বলছেন অমিন আয়াতই আল্লাপাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে আনখালা কাকু মিন্তু রাভে মানব যাতে তোমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন সোমাই বা সারুন্তর অতপর তোমরা মানুষ রূপে পৃথিবীতে ছড়িয়ে পড়লে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করলেন আর প্রত্যেক মানুষের সৃষ্টিতে মাটির উপাদান আছে কারণ মাটি থেকেই সেই খাদ্য এসেছে আর সব খাদ্যের ফলে বীর্য তৈরি হয়েছে আর সেই বীর্য থেকে অন্য মানুষরা সৃষ্টি হয়েছে তারপরে অসংখ্য আল্লাহ অমিন আয়া তিহ আন খালা কুমিন আর আল্লাহ পাকের আর একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন হে মহিলা তোমার জন্য স্বামী পাক সৃষ্টি করেছেন তোমাদের মাঝে থেকে মানে মানুষ থেকেই আল্লাহ যদি মানুষ না করে জিনদের হইতো। আর অন্য আর কিছু তাহলে আমরা সেইভাবে কাছাতে পারতাম না সেই আন্তরিকতা হইতো না একটা ভয় সবসময় লেগেই থাকতো। অশান্তি থাকতো কখনো এই শান্তি হাসিল হইতো না এইরকমই স্বামী মহিলার স্বামী যদি আবার জিন হয় কখনো ভয় মুক্ত হইতো না কিন্তু মানুষের মধ্যে আমার মানুষ আপনার আল্লাহাকবুল আলামিন এটা একমাত্র সৃষ্টিকারী আল্লাহাক বলছে লেতাস কোন এলে যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে এসে শারীরিক শান্তি কত যে শান্তি রয়েছে এ দাম্পত্য জীবনে যেই ব্যক্তি দাম্পত্য জীবনে পৌঁছেছে এবং আল্লাহিরু নারী পেয়েছে যেই স্বামী ভালো স্ত্রী পেয়েছে আর যেই স্ত্রী যেই মহিলা ভালো স্বামী পেয়েছে সেই এটা বাস্তবে অনুভব করছে আর যারা এখনো সেই জগতে পা রাখেননি তারা কিছু জানছেন হ্যাঁ এলমুলিয়া অন্তত কোরআন হদিসের কথা জানলে এই জীবনে শান্তি রয়েছে শান্তি লিভ টুগেদারে নেই আল্লাপাকলে হোটেলে উঠি এই যে পাশবিক জিন্দিগি পশু চরিত্র এতে কোনো শান্তি নেই কোনো নেই ওই মহিলারও শান্তি নেই সন্ধিহান কখন যে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায় আর ও পুরুষেরও সন্দেহ ওই লম্পটেরও যে কখন আমার চাইতে ভালো কোনো ছেলে পেলেই কেটে পড়বে হয়ত কিন্তু স্বামী স্ত্রীর জীবনে আলহামদুলিল্লাহ এই শান্তি আছে কোনো অশান্তি নেই এই জন্য নবী কার্লা আল্লাহ রমনী চতে বলেছেন প্রাধান্য দিতে বলেছেন আল্লাহকে ভয় করে চরিত্রবতী চরিত্র নষ্ট করে না বেহায়া বেপর্দা পরকালে বিশ্বাসী নামাজি এইরকম দেখে আপনি গ্রহণ করুন স্ত্রী ওই রকমই স্বামী বা জামাই খোঁজ করার ক্ষেত্রে নবী করিম সালে বলছেন এজা খাতা বাইলে এমন যুবক যখন পাইগাম পেশ করবে বিয়ের যার দিন সুন্দর ইমান আমল সুন্দর মুশ্রেক না সে কি আকিদারা খে না বেনামাজি নয় বেরোজদার নয় আর অখোলক তার চরিত্র ভালো চরিত্রহীন নয় মদ খাই না গাঁজা খাই না আর কোন মেয়ের সাথে ভাবসাভাব স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন ওর রাহমা এবং একে অপরের সাথে দয়া করে দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যে দয়ার কারণে কখনো স্ত্রীর কথা চিন্তা করে না যে আমার স্বামী অসুস্থ হয়ে গেছে এখন আমি কেটে পড়ি যে অদিন ভালো ছিল থাকলা না। স্ত্রীর চিকিৎসার জন্য লাখ লাখ টাকা সারা জীবনের আয়ু উপার্জন চলে গেল তবু এই কথা চিন্তা করে না। যে অসুস্থ হয়ে গেছে রেখে লাভ কি একে বাপের বাড়ি তাড়িয়ে দি কখন এটা করেন আল্লাপাকে এই দয়া সৃষ্টি করে দিয়েছেন এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন একে অপরকে না দেখলে একে অপরের সাথে মিলিত না হলে শান্তি হয় না আসমান তারপরে তোমাদের ভাষার বিভিন্নতা কত যে পৃথিবীতে ভাষা আবার এক একটি ভাষায় এক এক রকমের বলার ভঙ্গিমা ভাষায় আঞ্চলিক ভাষা এক ভাষা কয়েক ভাষায় বিভক্ত এক অঞ্চলের ভাষা একই বাংলা ভাষা এর ভাষা অন্য এলাকার বাঙালিদের দক্ষিণবঙ্গের সাথে ভিন্ন আরবি ভাষা এক এক অঞ্চলের আরবি ভাষা এক এক রকম আল্লাহ প্রত্যেক ভাষা বহু ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন আবার এক এক ভাষাকে কত ভাষায় বিভক্ত করেছেন একজনের ভাষা আরেকজন বুঝে না শুনলে হাসে কি ইউরোপিয়ান আমেরিকান আবার মাঝামাঝি এশিয়ান আবার খাটো লম্বা চ্যাপটা কত রকমের যে আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য দুপুরে খেয়ে দে একটু বিশ্রাম করে আল্লাহ অনুগ্রহ সন্ধান করা দিনে অধিকাংশ সময় রুজি রোজগার করা হয় আল্লাহ রুজি সন্ধান করেন নিশ্চয় যারা শোনে মনোযোগ সহকারী ওদের জন্য এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহর কথা শুনে রাসুলের কথা শুনে সত্য কথা শুনে তাদের জন্য এতে শিক্ষার বিষয় রয়েছে অমিন আয়াতি আল্লাহাকের নিদর্শন সময়ের আরেকটি হচ্ছে ভয় হয় যে বিদ্যুতে কোন রকমের বালামুসিবত বিপদ না চলে আসে ক্ষয়ক্ষতি না হয়ে যায় বা এত বেশি যেন বৃষ্টি না হয় যাতে বন্যা চলে আসে ফসল ডুবে যায় শিলা বৃষ্টি যেন না হয় যাতে ফল ফসলের ক্ষয়ক্ষতি হয় ইত্যাদি যেন বৃষ্টি না হয় যে সিজনে বৃষ্টি হলে ফলের ক্ষতি ফসলের ক্ষতি এমনটা না হয় তাহলে ভয়ও আসে আবার তামান আশাও রাখে বৃষ্টি হলে চাষাবাদ করতে পারবো বীজ বপন করতে পারবো ফসলে ফলন হবে কতদিন ধরে বৃষ্টির আশা নিয়ে বসে আছেন আশাও রাখে জাতির জন্য অমিন আয়াত আল্লাপাক নিদর্শন জমিন আর হয়ে রয়েছে, স্থির রয়েছে আমিহী একমাত্র আল্লাহ পাকের নির্দেশ মুখা দা দাওয়াল অতবার যখন আল্লাহ এই জমিন থেকে তোমাদেরকে একটা ডাক দেবেন এজা তোমরা কবর থেকে মাটি থেকে বেরিয়ে আসবে জবাবদেহি করতে আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ যে কেউ রয়েছে এখানে তার মালিক আল্লাহ কল্লাহ কানেথুন প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের প্রত্যেক পাকের অনুগত অনুগত হওয়া দুই প্রকার এক হচ্ছে কমের পক্ষে সৃষ্টিগত আনুগত্য আল্লাপাক মুখ করেছেন খাওয়ার জন্য এই মুখ দিয়ে মুমিন মুসলিম ও খাই আর নাস্তিক কাফের মুশ্রেক খাই তাই না পা করেছেন হাঁটার জন্য সেটা সকলে ব্যবহার করেছেন হাঁটার জন্য হাত করেছেন ধারণের জন্য ধরার জন্য সবাই হাত দিয়ে ধরে সৃষ্টিগত ক্ষেত্রে সকলে অনুগত বাধ্য অবাধ্য শরীয়তের ক্ষেত্রে আল্লাপর দত্ত জীবন বিধানের ক্ষেত্রে ওরাই আসল অনুগত যারা পাকের দিন মেনেছে আল্লাহ সৃষ্টিকর্তা তখন আমার লাইফে আমার জীবনের উপর বিধান বাস্তবায়িত হবে আল্লা পাখের মানুষের না তারাই পুরোপুরি পাকের অনুগত এবং তাদের জন্য আল্লাপাক দুনিয়া আখেরাতের সুখ তৈরি করে রেখেছে জান্নাত আল্লাহ চিরকালের জীবন তাদের জন্য রেখেছেন আর যারা দুনিয়াতে তো সৃষ্টিগত ক্ষেত্রে বাধ্য ছিল সেই জন্য আনুগত্য করেছে কিন্তু পাকের বিধান মেনে চলেনি মনের পূজা করেছে মানবরচিত বিধান মেনেছে তাদের জন্য আল্লাহাকাম তৈরি করে রেখেছেন সূচনা করেন সৃষ্টি করবেন আর পুনরায় সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ প্রথমবার সেটা কঠিন লাগতে পারে তোমাদের যদি আল্লাহর জন্য সবটাই সহজ ও আল্লাহ ইসামাওয়াল পৃথিবীতে এবং আসমানে আল্লাহর জন্যই রয়েছে সর্বোচ্চ দৃষ্টান্ত আল্লাহ সব কিছুর উর্ধে এবং আল্লাহর জন্য সবচাইতে উত্তম আপনি দৃষ্টান্ত পেশ করবেন আজিজুল হাকিম তিনি মহাপ্রতাশালী এবং তিনি প্রজ্ঞাবান এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো समाज लोक देखे बुझाते हेदायत दिए थके केऊ मध्य चिंता देखो छाय साढ़े सम्प्रचार सकाल साढ़े दस टेदे पीट टी मारेजोर्सिंग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 जयंत डर जाके नायक देख अर्धांगी नातिनी कल रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे बांगल है নিকটের মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি আকবর দিনের খেয়ানত করেছেন दायित्व देखुदा পরবর্তী অনুষ্ঠান সমানিত ভাতৃমণ্ডলী আমরা তাফসির করব সোয়া রুমের আয়াত নম্বর আঠাইশ থেকে আল্লাপাক এখানে একটি দৃষ্টান্ত বা উপমা পেশ করেছেন যেই দিয়ে তৌহিদ এবং শির্ক আল্লাপাকের একত্ব এবং বহুত্ববাদ দুটোর পার্থক্য বোঝাতে চেয়েছেন আল্লাপাক তোমাদের জন্য কেউ কি তোমাদের পার্টনার আছে শরীর আছে তোমাদের জমি জায়গায় ধন সম্পদি বাড়ি কি তোমাদের অধীনস্থ দাস দাসী কে শরিক করবে তোমরা চাকরকে ভাগ দেবে যেমন ছেলেকে ভাগ দেবে ফি মারা যখন যা কিছু তোমাদের দিয়েছি তাতে অতপর তোমরা আমার ছেলের যেমন আমার চাকরের ভাগ আছে ভাগ বসবে এমন আছে কেউ তাহলে নিজের চাকর কে অধীনস্থদেরকে যেমন নিজের অংশীদার স্থাপন করতে চাও না ভাগ দিতে চাও না তাহলে রাবুল আলমিনের বান্দা হচ্ছে সব সৃষ্টি একজন নেতা একজন স্বাধীন মানুষ বাড়িওয়ালা আরেকজন বাড়িওয়ালা বলে আশঙ্কা করে কিন্তু তোমার চাকর চাকরকে কে বলে এমন কি ভয় আছে আল্লা আয়াত বর্ণনা করে দেন বুদ্ধিমান লোকদের জন্য তারা উপকৃত হয় জালেম তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে খেয়াল খুশির পূজা করে মনে যেটা ভালো লাগে ভাই আপনি যে সিগারেট খাচ্ছেন এতে আপনার লাভ আছে না লস বলছে ভাই বলিয়েন না কিন্তু খারাপ অভ্যাস হয়ে গেছে আর কিছু লোকেরা যদি ধার্মিক লোক এরকম কোন নসিহত করে হুজুর দোয়া করিয়েন মৌলানা দোয়া করেন যাতে ছাড়তে পারি আরে তুমি চেষ্টা করবে না তো শুধু করলে ইমান আমলের ক্ষতি করলে নিজেকে ভাসে গুনাগার বানালে তারপরে কেন বদভ্যাস চিন্তাশীল লোকেরাই উপকৃত হয় আর বাকি লোকেরা খেয়াল খুশির পূজা করে মনে ভালো লাগছে শুরু হয়ে গেছে হয়ে গেছে পাপ অর্থাৎ দিনকে সোজা করে সুন্দরভাবে প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠা করা মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধানের বাস্তবায়ন ব্যক্তি জীবনে নামাজি হওয়া সবচেয়ে বড় দিন প্রতিষ্ঠা করা মহিলার পাচকের সাথে পর্দা করা হালাল খাচ্ছেন হারাম থেকে বাঁচছেন দিন প্রতিষ্ঠা করছেন আপনাকে যতটা আল্লাহ শক্তি দিয়েছেন ততটা করবেন যাদের হাতে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ ইসলামী আইনের বাস্তবায়ন করা তাদের দিন প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমার মতো আপনার মতো দুর্বল মানুষ আর দিন প্রতিষ্ঠা মানে ও ক্ষমতা দখল করা এটা ইসলামের ব্যাখ্যা না এটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা যারা অনেকেই কোরআনের পলিটিক্যাল ব্যাখ্যা করেছে যেই ব্যাখ্যারা সুরল্লাহ সালাম সাহাবাইকের আমরা করেননি বুঝেননি আল্লাহ ফাকর্বুল্লাহ আমি বলছেন ফিতরাতাল্লাহ এ হচ্ছে আল্লাহ ফাকর আব্বুল্লাহ আলমিনের প্রাচীন সৃষ্টি আল্লাফাতার আলীহা যার উপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক মানুষকে শিশুকে আল্লাহ সৃষ্টি করেন ইসলামের ফিতরাতের ওপর যে কোনো পরিবারে জন্মাক না কেন মুসলিম পরিবারে জন্মাক ও মুসলিম পরিবারে আলাল ফিতরা প্রত্যেক সন্তান নবজাত শিশু সে জন্মায় আলাল আল আল্লাহ পাকের সৃষ্টিগত ফিতরাত মানে ফিতরাত ইসলামের উপর আদাম আল ইসাল্লাম প্রথম মানুষ তৌহিদ নিয়ে আল্লাহর একত্রের ওপর জন্ম হয় খারাপ করে জন্মগত একটা ছোট বাচ্চারও ও লজ্জা ছোট বাচ্চাকে আপনি কাপড় খুলতে চান সহজে কাপড় না। আর খুললেও বাপমায়ের সামনে শুধু খুলবে যার সামনে রাত দিন অভ্যাস হয়ে গেছে ভাই বন খুলতে যাচ্ছে দেবে না খুলতে বাথরুম এর ঢুকে দরজাটা বন্ধ করছে এটা প্রকৃতি লজ্জা কিন্তু যখন ছেলে মেয়ে যুবক যুবতী একাকার হয়ে যায় সহ শিক্ষা একসাথে চাকরি একসাথে অবাধ মেলামেশা তখন লজ্জার একবার গর্দা উড়ে যায় আল্লাহ বলছে আল্লাহ আলি খালকিল আল্লাহর সৃষ্টিতে কোনো রদবদল চলবে না তোমরা আল্লাহর বিধানে কে উলংঘ করিও না আল্লাহর বিধানকে লঙ্ঘন করিও না তোমরা মুশরেকদের অন্তর্ভুক্ত না। তাহলে এই আয়াত দ্বারা সির কারণ বলেছেন যারা পাঁচ অক্ত সলা কা না করে তারা মুশরেকদের দলে সামিল আজান হইলো একামত হলো জামাত হলো আর বসে থেকে গেল। তাহলে মুশরেকরা বসে থাকে বেনামাজি বসে থাকলো কখন থেকে মমিন কখনো বসে থাকতে পারে না জামাত হচ্ছে মসজিদে দৌড় দিয়ে ছুটে যাবে এই জন্য গবেষক ও বিভক্ত করে ফেলেছে বহু মত আর পথ তৈরি করেছে মুশ্রিকেরা বহু মত পথ তৈরি করেছে তাদের সাঁত না বেনামাজি হয়ে ওয়া কানিয়া আন আর তারা বহু দলে বিভক্ত হয়েছে ভাগ হয়েছে কত দল উপারেন প্রত্যেক দল নিজ নিজ মত পথ কে নিয়ে আনন্দিত রয়েছে উল্লাসিত রয়েছে মানুষের স্বভাব হচ্ছে যখন মানুষকে কোন ক্ষতি স্পর্শ করে বালামুসিবত আসে দাও রহমনি তখন তাদের রবকে ডাকে আল্লাহ অভিমুখী হয়েছে রোগ ভালো হয়ে গেছে বালা মুসিবত দূর হয়ে গেছে তখন তাদের একটি দল তার আল্লাহর সাথে সির করে ফেলে অথবা আল্লাহকে ভুলে যায় বেনামাজি হয়ে গেছে খুব নামাজ পড়ছিল ছেলেটা পরীক্ষা গেছে নামাজ তিনটা বা অনগ্রহ পেয়ে তাদের পরিণাম হচ্ছে আল্লাহ রিজিক পেয়ে আল্লাহ দান পেয়ে কুফরি করা অকৃতজ্ঞ সুতরাং তারা ভোগ বিলাস করু আলামুন শীঘ্রই তোমরা জানতে পারবে স্পষ্ট দলিল প্রমাণ নাজেল করেছি ফহয়াত যা কথা বলছে তাদের সাথে বেমা কানু বেহরেকি কাজ তারা করে থাকে সেই সম্পর্কে সমর্থন দিচ্ছে এমন কোন কিতাবো আল্লাহ নাজেল এমন কোন রসুলো পাঠাননি ওজাক রহমাতান মানুষকে যখন আমি আমার দয়ার আসাদন করাই ফারে আনন্দিত করে দেখেন আনস কালিমাসা যার জন্য চান আল্লাহাক রিজিক কে প্রশস্ত করেন আর যার জন্য চান আল্লাহাক সংকুচিত করেন একই মানুষের জীবনে কখনো উত্থান কখনো পতন আর এই যে আল্লাহ বরকুদ্দান করেন দুনিয়ায় আখেরাতে আল্লাহ পাক যান আমাদের সুখী করেন্লাহ মুহমি আজমাই بشر حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ الله ربي حلو حلو حلو রাব্বান নূর শাইখ মুসলেহউদ্দিন কারণ আল্লাহু बी आल्ला कलम चैलेंज कर जीवन के आलोकित देखुद्ध प्रत्यादेश सबचे लाभ जनक चानसा के सर्वोच्च मुनाफा दी कुरान मूल्यवान तथ्य बोले बम्बर रास्ते सम्पद कर दिन जो रास्ते व्यय करें रिटर्न पात गुण बसायिक भाषा से पा सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় বাংলা মানবতার সমাধান